সম্মানিত উপস্থিতি আমরা যে বিষয় নিয়ে আলোচনা করি আর সেটা হইল ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ রোক্ষণ হইলি সালাদ সংক্রান্ত বিষয় সালাদ সংক্রান্ত বিষয়ে আমরা যখন জামাতে সালাদে দেখি অনেক সময় দেখা যায় মুসল্লি যাই তাই দেখা যায় আইয়া যে ইমাম যদি দালাইনতে বা ইমাম দীর্ স্তর মানে কোনো এক জায়গায় হয়তো দাঁড়ানি বা বৈঠক হইয়া তাই শরিক হইতা এর আগে দেখা যায় যে ইমামে একটা শৈদা দিস আটটা সৈদা বা আঠা শৈদার মাঝে রয়েছেন তাই তখন দেখা যায় যে অপেক্ষা হররা যে ইমামে কিতা দাঁড়ান কিনা না বা কোন অবস্থায় যান কিন্তু অথচ রসদ সাল্লা আলিয়াস্লামে আমরা নির্দেশনা দিস যে সোনানা তিরিমিজিত বর্ণিত হয়েছে যে তোমরা যখন সালাতো আইয়া অবস্থিত ইমাম রে যে অবস্থায় পাও ও অবস্থায় ইমামর সাথে শরিক ও যে ইমামে যে অবস্থা আমরা ফাই সেই অবস্থায় ইমামের সাথে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে ইমামর লাগিয়ে একটা পজিশন হয়তো বা তাই বই বা তখন আমরা শরী কইব আমরা অনেক সময় করি জামাতে যখন আপনার এফাইবা তখন অপেক্ষা করার লক্ষ্য সন্ন্যার খেলাফ আপনার উচিত যে অবস্থা ইমাম রে ফাইন সেই অবস্থায় আহ ইম জামাতের মাঝে শরী কৈতাম বা নামাজের মাঝে শরী কৈতা আল্লাহ সুফহান তার আলা